আহ <laughs>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 আহুদিল্লাহিআরুহ সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আলোচনায় থাকছে বিশ্বনবী নবী মোহাম্মদুর সাল্লাহ আলী সাল্লামের অধিকার সম্পর্কে আল্লাহর নবীর অধিকার তার আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে দুনিয়াতে এসছিলেন একথাও অবিশ্বাস করতে হবে যে রাসুল করিম সাল্লাম শেষ নবী ছিলেন তারপর আর কোন নবী আসবে না এ কথাও বিশ্বাস করতে হবে যে রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে সেগুলি সব ওহির জ্ঞান থেকে দিয়ে গেছেন কেন কারণ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে আনিল অমাই আমার নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না তিনি যা কিছু বলেন ওহির মাধ্যমে বলেন যেটা বলতে তাকে আদেশ করা হয় প্রত্যাদেশ করা হয় তার ওপরে ওহি করা হয় সেই জ্ঞান থেকে বা সেই জিনিসটাই তিনি মানুষকে বলেন একথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে যাননি অনুরূপভাবে। আল্লাহ তালা কোরআনে বলেছেন পলাউ তাকাল আলাই বাদ আকাবিল তারপরে তার কণ্ঠ নালিকে ছিঁড়ে ফেলে যেতাম পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে বাঁচাতে পারত না তাহলে এখানে যে কথাটি আমরা বুঝতে পারলাম সেটা হলো এই যে রাসুরে করিম সাল্লিহাল্লাম যা কিছু আমাদেরকে দিয়ে গেছেন যা কিছু তিনি করে গেছেন যা কিছু তিনি রেখে গেছেন যা কিছু তিনি বলে গেছেন এটা তার কথা না এটা হচ্ছে সেই আল্লাহ রব্বুল আলমিনের কথা যে আল্লাহ নবীকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছিলেন এটা হচ্ছে নবীর অধিকার আমাদের উপরে যে আমাদেরকে কথাটা বিশ্বাস করে নিতে হবে যে রাসুল করিম সাল্লাহ আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন তা আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেছেন তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা আমাদেরকে বলে যাননি নবীর ভালোবাসা নবীর অনুসরণ করা নবীর কথা মতো চলা যেমন আল্লাহ তালা কোরআনে আমাদেরকে বললেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো আর সেই সাথে সাথে রাসুলের আনুগত্য করো তাই তো মোহাম্মদ করবে সে যেন আল্লাহর নাফারমানি করবে তার মানে যদি আমরা আল্লাহ নবীর কোন কথা কে না মানি আল্লাহ নবীর হাদিসের কোন তথ্যকে যদি আমরা গ্রহণ না করি আল্লাহ নবীর হাদিসের কোনো বিষয়কে যদি আমরা প্রত্যাখ্যান করি তার মানে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে প্রত্যাখ্যান করলাম কারণ আল্লাহ বলে আবাহ আল্লাহ নবী বলছেন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে তবে তারা জান্নাতে যাবে না যারা জান্নাত যেতে অস্বীকার করবে সাহবির আবুজারিয়া রাসুল আল্লাহ জান্নাত যেতে আবার কেউ অস্বীকার করে ইয়ে আবার যে জান্নাত যেতে অস্বীকার করবে তখন আল্লাহ নবী বলছেন মানি দাখাল জান্ যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে ওমান আসা আনি আর যে আমার নাফারমানি করবে সে যেন জান্নাত যেতে অস্বীকার করে দিল তো ভাইরা আমার জান্নাত যাওয়ার আশা সবারই আছে জান্নাত যেতে সবাই চাই জান্নাম থেকে মুক্তি সবাই পেতে চাই জান্নাত যেতে অস্বীকার কেউ করবে না কিন্তু আল্লাহর নবীর আনুগত্য করা যাহান নাম থেকে মুক্তির উপায় হচ্ছে আল্লাহর নবীকে জান দিয়েও ভালোবাসা জাহান নাম থেকে মুক্তির উপায় হচ্ছে আল্লাহ নবী মাল চাইলে মাল দেওয়া আল্লাহ নবীকে জান আর মাল দিয়ে ভালোবাসা তার জন্য কোরবানি দেওয়া তার জন্য ত্যাগ শিকার করা সব দরকার কিন্তু এইগুলা করব না যেতে চায়। থেকে মুক্তি পেতে চায়। অথচ আল্লাহ নবীর পথ না আল্লাহ নবী বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে আর যে আমার না ফারমানি করবে সে যেন জান্নাত যেতে অস্বীকার করে দিল এখন ভাইর আমার বিশ্বের সমস্ত মুসলমানদের উচিত যে আমাদেরকে ভেবে দেখতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন কাজটা আল্লাহ নবী করেছেন আর কোন কাজটা আল্লাহ করেননি যেটা করেছেন সেটা গ্রহণ করুন যেটা করেননি সেটাকে বাদ দেন কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মামা আতা কুমো রসুল হো ফুদু হো মামা নাহা কুমা আনহো নবী যা তোমাদেরকে দেন সে সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো যদি জান্নাত যাওয়ার আশা আমাদের থাকে তাহলে নবীর পথ এবং নবীর মত এবং নবীর আদর্শকে প্রত্যেকটা মানুষের আদর্শের ওপরে প্রেধান্য দিবেন মনে রাখবেন আল্লাহ নবী যে আদর্শ নিয়ে এসছে পৃথিবীতে কোনো মনুষী এই আদর্শ ফেস করতে পারেনি আল্লাহ নবী যে চরিত্র নিয়ে এসছেন যে চরিত্র দিয়ে গেছেন পৃথিবীর কোন মানুষ এই চরিত্র করতে পারেনি নবী যে বিধান চরিত্রি ধর্মে নিয়া এরকম বিধান দিতে পারবে না বিধান নিয়ে দুনিয়াতে কেউ আসেনি আল্লাহর নবী যে পথ যে মত যে আদর্শ যে তরিকা যে পদ্ধতি যে নিয়ম যে কানুন নিয়ে এসছেন এরকম নিয়ম কানুন তরিকা পদ্ধতি বিশ্বের কোনো মানুষ আনতে পারেনি কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না অথবা সুরে করিম সাল্লাহ সাল্লামের পথ মত কে গ্রহণ করা এটাই হচ্ছে নবীর অধিকার আমাদের উপরে যদি আমরা নবীকে এই অধিকার এই অধিকারটা যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ বলে আল্লাহর ইউলা হাদিস আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে কেউ ততক্ষর পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে নিজের থেকে নিজের বাবাপের থেকে নিজের সন্তান সন্ততির থেকে সব থেকে বেশি প্রিয় পাত্র এবং ভালোবাসার পাত্র মনে না করে নিবে এখন আমরা যে আল্লাহ নবীকে ভালোবাসতে চাই এবং আল্লাহ নবীর দোহাই দিয়ে আমরা যে জান্নাত যেতে পারব আর আমরা নবীর আনুগত্য করব না এরকম যদি আমরা মনে করেলি তাহলে এটা আমাদের হবে ভুল ধারণা আল্লাহ নবীর আনুগত্য করা ছাড়া জান্নাত যাওয়া যাবে না জান্নাত পাওয়াও যাবে না কারণ আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন তার আনুগত্য আমাদের উপরে লাজেম এবং আমাদের ওপর অপরিহার্য করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তাই যেখানে বলেছেন আতি উল্লাহ সেখানে বলেছেন ও আতি উল রসুল তুমি ও তু মেনুবি রসুল আল্লাহর ওপর ইমান আনবেন সেই সাথে রাসুলের উপর ইমান আনবেন এটা হচ্ছে আল্লাহ আমাদের উপরে যাব। কোবরে তিনটে প্রশ্ন সবাইকে হবে কোবরে তিনটে প্রশ্ন হবে সবাইকে এটা সবাই জানি আমরা আল্লাহ তালা এই ফ্রেস্তর মাধ্যমে এই প্রশ্ন আমাদেরকে করাবেন জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল তোমার দিন কি ছিল আমাদের মুখ থেকে ওই কোবরে প্রশ্ন উত্তর আসবে না আমরা তো উত্তর দিতে পারবো না উত্তর দিতে গেলে আপনাকে আজকে এই দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে হবে কবরের পাথেও কবরের পুঁজি সঞ্চয় করতে হলে দুনিয়াতে করতে হবে আর কোবরের পাথিও পুঁজি তখনই আমি সঞ্চয় করতে পারবেন যখন বিশ্ব নবী মোহাম্মদ অনুযায়ী আপনি আমল করবেন আপনি বলবেন হা হা লা আদরি ওই নবী কে ছিল আমি তো জানি না ওই নবী কে আমি তো চিন্তাম না ওই নবী সম্পর্কে আমার তো সঠিক কোনো ধারণা নাই তাই যদি নবী সম্পর্কে আপনি উত্তর দিতে চান তাহলে আপনাকে নবীর আনুগত্য করতে হবে তবে আপনি উত্তর দিতে পারবেন না হলে পারবেন না এখন একটু ছোট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবারও আসছি ইনশাল্লাহ বিরতির পর পুনরায় আবার সবাইকে স্বাগত আলোচনা চলছিল জেরাসনে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের অধিকার হচ্ছে যে তার মতাদর্শকে তার আদর্শকে তার তরিকাকে গ্রহণ করা এবং তার আদর্শ এবং তার মতাদর্শ অনুযায়ী আমল করা তাছাড়া আমাদের মুক্তির কোনো উপায়ও নাই কবরে যখন প্রশ্ন করবে যে তোমার নবীকে ছিল এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে চান তাহলে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহনবীর আদর্শকে আল্লাহ নবীর তরিকাকে এবং আল্লাহ নবী আনুগত্য করতে হবে তা না হলে কবরে আপনি বলবেন হা হা লাদি আমি তো জানি না লোকে বলতো কিছু আমিও তাদের সাথে বলতাম কিন্তু তার ব্যাপারে আমার সঠিক কোনো ধারণা নাই। যদি আপনি আজ নবীর অধিকারকে আদায় না করেন অতএব তার আদর্শ এবং তার মতাদর্শ যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনার জবান ওই প্রশ্নের উত্তর আসবে না নবীর অধিকার হচ্ছে نبير قطارو پوره نجير قطاك اوچو ناكورا نبير قطارو پوره نجير قطاك اوچو ناكورا الله رب العالمين قرآن فراء حجنتر مده بلچين يا أيها الذين عاملوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعض ان تحبت عامالكم وانتم لا تشعروا هي امان دار گون تمرات تمادير কথাকে নবীর কথার ওপরে উঁচু করো না তোমাদের শব্দকে তোমাদের কথার শব্দকে নবীর কথার উপরে উঁচু করো না যেমন তোমরা আপোসে কথা বলে থাকো আপোসে একসাথে যখন তোমরা কথা বলো তোমাদের কারো কথা কারো উঁচু হয়ে যায় তখন তোমাদের কোনো সমস্যা নেই কিন্তু নবীর সাথে যখন কথা বলবে তখন খেয়াল লাগবে তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের ওপরে উঁচু হয়ে নবীর আওয়াজ চাপা বা দাবানা পড়ে যায় কারণ এরকম করলে পারান তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে অথচ তোমরা কেয়ারও পাবে না ভাইরাল কথা হচ্ছে নবীর কথার উপরে কথা আওয়াজ শব্দ উঁচু করা যাবে না এখন নবী তোর আমাদের মাঝে নেই এ কথাটা বা এ জিনিসটা তখন ছিল যখন সাহাবিদের মাঝে নবী আমার বা নবী আমাদের বিদ্যমান ছিলেন তখন সাহাবিদেরকে এই ওয়ার্নিং দেওয়া হচ্ছে সাহাবিদেরকে এই সতর্ক বাণী দেওয়া হচ্ছে যে তোমাদের শব্দ যেন নবীর শব্দ ওপরে উঁচু না হয় এখন তো নবী আমাদের মাঝে নেই এখন কি করব? এখন নবী আমাদের মাঝে নাই। কিন্তু নবীর সন্ন্যত আমাদের মাঝে আছে নবী আমাদের মাঝে নেয় নবীর তরিকা আমাদের মাঝে আছে নবীর তরিকার উপরে যদি আপনি অন্য কোন তরিকাকে প্রাধান্য দেন তাহলে কি অবস্থা হবে এখন আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন কিভাবে নামাজ পড়ছেন আপনি আমি আমাদের সকলকে দেখতে হবে যে আমি যে নামাজটা পড়ছি এই তরিকাই নামাজ বিশ্ব নবী মোহাম্মদ সল্লাহাল্লাম পড়েছিলেন না পড়েন নাই হাদিসের কিতাব তুলেন আল্লাহর রহমতে খুদার মেহরবাণীতে বর্তমান বিশ্বে কোরআন হাদিসের ট্রান্সলেশন হয়ে গেছে হাদিসের হয়ে গেছে। আপনি সেই হাদিসের কিতাব তুলেন আর আল্লাহর নবীর নামাজের অধ্যায় বের করেন সেই অধ্যায় খুলে দেখেন যে প্রত্যেক অধ্যায় আল্লাহর নবীর নামাজের তরিকা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে এখন আপনি আপনার নামাজটার সাথে আল্লাহ নবীর এই নামাজকে মিলিয়ে দেখুন যে আপনি সঠিক নামাজ পড়ছেন কি না সেই গ্রামের মানুষরা যেভাবে নামাজ পড়ে আমরা সেইভাবে নামাজ পড়ি তাদেরকে রকম কাজ করতে দেখি আমরা সেইভাবে কাজ করি তারা যেভাবে উঠা বসা করে আমরা সেইভাবে উঠা বাসা করি কিন্তু হাদিসে কিরকম আছে এরকম কথা কিন্তু আমরা ভালোবাসা থাকে আল্লাহ নামাজ পড়ার পদ্ধতি কি ছিল সেই তরিকা সেই পদ্ধতি গ্রহণ করে আপনাকে নামাজ পড়তে হবে কারণ আজকে নেই আল্লাহ বলেছেন নবীর আওয়াজের আগে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায় কিন্তু এখন তো নেই। আওয়াজ উঁচু হওয়ার কোন প্রশ্নই না নবীর সুন্নত আছে আর নবীর গ্রহণ করতে হবে নামাজ ওইভাবে ওসাল্লি বহারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন যে তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ আর নবী কিভাবে নামাজ পড়েছেন কিতাবে একেবারে বিদ্যমান রয়েছে আমাদেরকে সেদিকে থাকতে হবে দাবি করব আমরা যে আমরা আল্লাহ নবীর উম্মত আমরা আল্লাহ নবীর অধিকার আদায় করব। আল্লাহ নবীর অধিকার আমাকে আদায় করতে হবে সব কিছু জানবো কিন্তু তরিকা খা গ্রহণ করবো অন্যদের তরিকা আল্লাহ বলেছেন যে খবরদার নবীর আওয়াজের আগে তোমাদের আওয়াজ যেন উঁচু হয়ে না যায় আওয়াজ উঁচু হওয়ার সাথে সাথে আছে নবীর তরিকার ওপরে তারা নবীর অন্য কোন সূন্নতকে প্রাধান্য দেওয়া যাবে না নবী যা বলেছেন সেটাই গর্ভনীয় নবী যা করেছেন সেটাই পালনীয় নবী যা করেননি তা গর্ভনীয় নয় নবী যা বলেননি তা পালনীয় নয় এটা হচ্ছে আমাদের ওপরে নবীর অধিকার অনুরূপভাবে। রসুলের কারিনালামের অধিকার হচ্ছে যে আমরা অধিকারে আল্লাহ রসুলের সানে আল্লাহ বলে তাসলিমা। আল্লাহ বলছেন আলা নবী আল্লাহ তালা নবীর ওপরে রহমত বর্ষণ করেন ফেরেশ তারা নবীর জন্য মকফিরাতের দোয়া করেন হে ইমানদার গন তোমরা নবীর পাঠ করো তোমরা নবীর পাঠ করো যখনই নবীর কথা আসবে তখনই বলবে সাল আলী নবীর আল্লাহ নবীর নাম আসবে তখনই বলবে সাল্লো আলিহি ও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এর মধ্যে বলছেন মানসাল আলহ ওয়াহে সাল্লাহ আলহ বিহা যে লোকটি আমার সালে একবার দৌড়দ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমীর তাকে দশটি রহমত দান করবেন একবার দরুদ পাঠ করলে দশটি রহমত পাওয়া যাবে তাই প্রত্যেকের উচিত যে আল্লাহ নবীর সানে দরুদ পাঠ করবে তবে দরুদের ব্যাপারেও আমাদেরকে জানতে হবে যে কোন দরুদটা পড়তে হবে কারণ আমরা ওটি দরুদ অনেক জানি এবং আল্লাহ নবীর সানে ওই সমস্ত দরুদ গুলো আমরা পড়তে থাকি অথচ আল্লাহ নবীর সানে দরুদ পাঠ করেছিলেন সাহাবিরা সেই শব্দগুলি হাদিসের কিতাবে বিদ্যমান আছে একেবারে মজুদ রয়েছে সেই শব্দগুলি থেকে আমরা গ্রহণ না করে নিজের তৈরি করা মস্তিষ্ক পশুত কল্পিত দরুদ আমরা বানিয়েছি আমরা তৈরি করেছি সেই দরুদ পাঠ করি নবীর ছানে দরুৎ পাঠ করেছেন সাহাবিরা সেই দরুদগুলো আমরা গ্রহণ করি না তো ভাইরা আমার দরুদ পাঠ করবেন এটা আল্লাহ নবীর অধিকার সব সময় দরুদ পাঠ করবেন কিন্তু এই দরুদের শব্দগুলি সহি হাদিস থেকে গ্রহণ করবেন দেখবেন যে সহি হাদিসে কিভাবে দরুদ পড়ার কথা বলা হয়েছে কিভাবে দরুদের শব্দ এসছে সেইভাবে দরুদ পাঠ করবেন এটা নবীর অধিকার আমরা সব সময় এ ব্যাপারে আমরা অনেকে কিন্তু উদাসীনতা অবলম্বন করি অনেক সময় মজলিশা আছে আল্লাহ নবীর কেউ নাম লিল কেউ মহাব্মত বলল কেউ রাসুল বলল আর আমরা শুনে চুপচাপ থেকে যায় কিছু বলি না এটা কিন্তু ঠিক নয় কেন কারণ আল্লা নবীর নাম নিলেই আমাদের কি যে দরুৎপাঠ করতে হয় এটা তো আল্লাহ তালা কোরআনেই বলে দিলেন যে তোমরা আল্লাহ নবীর সানের দুরুৎপাঠ করো অতএব আমাদের উচিত হচ্ছে আল্লাহ নবীর এই অধিকারের কথাটা স্মরণ রেখে যেখানে আল্লাহ নবীর নাম আসবে সঙ্গে সঙ্গে আমরা বলবো সাল্লাহ আলহি বা আল্লাহ নবী আর একটি হাদিসের মধ্যে বলছেন সই হাদিসের কথা যে সে ব্যক্তি বড় বকিল জোকের তো ইন্দাহ আলৈয়া আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি বড় বখিল যে লোকটির সামনে আমার নাম এলো অথচ ওই লোকটি আমার সামনে দরুদ পাঠ করলো না এর থেকে বড় বখিল আরে টাকা পয়সা তো আর লাগে না আল্লাহ নবীর পাঠ নতে গেলে একটুকু নাড়াতে হয় আর বলতে হয় সাল্লাহ আলিহি আসাল্লাম সাল্লাহ আলিহিসাল্লাম কিংবা দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয়েছে সঠিক হাদিসে এই দরুদ পড়া হয়েছে তা যেটা পড়ি এই দরুদ আশা করি প্রত্যেক নামাদি জানে কারণ তাশাহুদে এই দরুদটাই পড়তে হয় আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ও আল্লাহ কামা ইব্রাহিম আল ইব্রাহিম ও বারিক আলহ মোহাম্মদ ও আল্লাহ্রাহিম এই দরুদ তাশাহে পড়ার কথা শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবার কথা যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে আল্লাহ নবীর অধিকার হচ্ছে নবীর সামনে দরুদ পড়া আর দরুদ যদি না পড়ি আল্লা নবী বলছেন এর থেকে বড় বখিল দুনিয়াতে আর কেউ নাই কেন যে আল্লাহ নবীর সাহাবিদেরকে আপনি ভালোবাসবেন এবং আল্লাহ নবীর সাহাবিদের সানে কোন রকমের কোনো কোন কথা আপনি ব্যবহার বা উচ্চারণ করবেন না আল্লাহ নবীর সমস্ত সাহাবিকে আপনি ভালোবাসবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নবীর যত সাহাবি ছিল সমস্ত সাহাবিকে আপনি ভালোবাসবেন এটা হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসার আওতাভুক্ত জিনিস তাই তো রাসুল করিম সালকে তোমাদের কেউ যদি অহু পাহাড় সমান সোনা খরচ করে তাহলেও আমার সাহাবীর এক মুদ বা মুখে না এক মুদ পরিও বা আড়াইশো গ্রাম পরিমাণেও পৌঁছাতে পারবে না যদি তোমরা সোনা খরচ করো অথেব খবরদার নিজেদেরকে আমাদেরকে আমাদের জীবগুলিকে হিফাজতে রাখতে হবে সাহাবিদের সানে গোস্তাক্ষি আর বেদবি কোনো কথা বললে চলবে না আল্লাহ নবীর সাহাবিদের বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহ নবীর বৈশিষ্ট্য একরকম না আমাদেরকে স্বীকার করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সমস্ত সাহাবিরা মর্যাদাই সমান ছিলেন না বরং মর্যাদার মধ্যে একে অপরের মধ্যে পার্থক্য ছিল কিন্তু অনেক সাহাবিক জান্নাতের দিয়ে দিয়েছেন নবীর ভালোবাসার আওতা ভুক্ত হচ্ছে যে আল্লাহ নবীর বংশধরকে ভালোবাসবেন আল্লাহ নবীর আত্মীয় স্বজনদের ভালোবাসবেন আর এটা হচ্ছে বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অধিকার যে আমাদের উপরে যে আমরা রাসুলের কারিম সাল্লা সাল্লামের অধিকারকে আদায় করব। আর যখনই আমি আর আপনি আল্লাহ নবীর অধিকারকে আদায় করতে যাব তখন আল্লাহ নবীর সাহাবিদের কেউ সম্মান দিব আল্লাহ নবীর স্ত্রীদেরকেও সম্মান দিব কাউকে আমরা বা কারো স্থানে আমরা এমন কোনো কথা বলবো না যে কথা বললে বেদবি হয়ে যায় অশিষ্টাচার হয়ে যায় বা যে কথা বললে তাদের মর্যাদার ক্ষতি হয় আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সঠিক পথে কায়েব রাখেন যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته